মাংস হ্যালো ডক্টর নায়ক সাহেব এখানে যতসব কথা হয়েছে সব ইংরেজিতেই হয়েছে আর এখানে সবাই পড়ালেখা জানা মানুষ তারা শুধু ইংরেজি বুঝতে পারে আর সত্যি বলতে আপনার এই ভাষা হওয়া উচিত এখানে লোক যে ভাষায় কথা বলে এক্সকিউজ মি ভাই এক্সকিউজ মি ভাই আমি একটু বলি আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়ককে বলা হয়েছিল এই অনুষ্ঠানে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য और तेईस प्रश्न करें अनुरोध करब अनुष्ठान शेष हमसे अपनी आयोजक प्रश्न बाकी आश्नि ठीक है प्रश्न करें प्रश्न उर्दू से ही करें इनशाला स्पीकार से इंग्लिशे बोलें बे और उत्तर देवे बेहद शास्त्र खराब ना कुरानो खराब ना ना बुझे कथा बला और तर्क कराट खराब सब मानस ही मन कर सबाई भूल कर मन निजेके प्रश्न कर আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না তাই সার্বজনীন ভাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছোড়াছড়ি না থাকে কাদা ছোড়াছড়ির উপরে উঠেই কথা বলতে হবে কারণ কাদা ছোড়াছড়ির উপরে উঠলেই সেই আল্লাহ তালাকে পাওয়া যাবে পরমাত্মাকে পাওয়া যাবে আগে গড শব্দটার অর্থ বোঝেন গডের অর্থ কি গড গডের এসব কিছুই নাই। জি ও ডি যে সুপার পাওয়ার এই প্রকৃতিকে কন্ট্রোল করছে তার এই প্রকৃতির তিনটা অংশ আছে জিও ডি গড operator जी दिए जेनारेटर ओ दिए अपारेटर डी दिए डेस्ट्रयर यह प्रकृति चाला प्रकृति ध्वस कर ध्वस गो अर्थ नहीं गड शब्द अर्थ नहीं आल्ला तला गढ़ेश्वर गडर परिगार अनेक धन्यवाद धन्यवाद अपनी लेकिन संक्षेपे दिलेन आलहमदुल्ल ধন্যবাদ ঠিকই বলেছেন যে গড বলে আমি ব্যাখ্যা করেছি আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি তারাও বুঝতে পারে আল্লাহ সুমান সবচেয়ে বড় আর আমি আপনার সাথে পুরোপুরি একমত আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয় আমি একমত অনেক ধর্ম থাকা উচিত নয় কারণ পবিত্র করণে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত উল্লেখ আছে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তালার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে আমি আপনার সাথে একমত যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি আমরা আলাদা হয়ে যাব আসলে পার্থক্য থাকা উচিত নয় আগের ভাই আমাকে অনেক কথা বললেন শিয়া সুন্নি বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র উত্তরটা দিতে পারি তবে সময় লাগবে এমন প্রশ্ন করলে করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেব। কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই একটাই জীবন দর্শন সেটা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া যদি এটা বিশ্বাস করেন সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে যদি বিশ্বাস না করেন তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন আমি বিভানটি কলেজ থেকে এসেছি ডক্টর দেউরে আসলে প্রত্যেক ধর্মই হলো জীবন দর্শনের একটা বিজ্ঞান ধর্মগুলি দেখলে আপনি সেগুলির মধ্যে খারাপ কিছু পাবেন না তবে এই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা এক কথা আর নিয়মগুলোকে প্রয়োগ করা আর কথা আর যেখানে মানুষের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই সেখানে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করবে ধর্ম তবে আমরা যেটা দেখি একটা উদ্ধৃতি দেই সংসার মে শান্তি প্রস্তাবিত হাদিমত ফে পাইগাম তবে সত্যি বলতে আমরা যেটা শুনি যেটা বুঝি যেটা দেখি সেটা হলো পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে শুধুমাত্র ধর্মগুলির বিরোধের কারণে তাহলে আমাদের ভুলটা কোথায় আর এ ব্যাপারে আপনার মতামতটা কি আপনি এই ধর্মগুলিকে একত্রিত করবেন কিভাবে। আর ধর্মগুলির মধ্যে এই বিরুদ্ধকে থামাবেন কিভাবে। এই ব্যাপারটাতে আপনার নিজের মতামতটা জানতে পারি প্রফেসর খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সব ধর্ম আসলে ভালো কথা বলে তবে প্রয়োগটা হয়তো একটু আলাদা সবাই ভালো কথা বলে তবে আমরা পৃথিবীতে ধর্মের নামে মানুষকে যুদ্ধ করতে দেখি কিভাবে এটা সমাধান করবো খুবই ভালো একটা প্রশ্ন আর এই প্রশ্নের আংশিক উত্তর আমি আগে দিয়েছি আর আমি বলেছি যে ইসলাম ধর্ম আমাদেরকে বলে কোনো সবাই একত্রিত হব কিভাবে সমাধান করব। এটাও আমি আমার লেকচারে বলেছি সুরা আল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে উল্লেখ আছে সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক মনে করো আপনি দশ পয়েন্ট পেয়েছেন আমিও দশ পয়েন্ট পেয়েছি এই দশ পয়েন্টের মধ্যে পাঁচ পয়েন্ট যদি মিল থাকে আর পাঁচটা আলাদা আমি তাহলে এই পাঁচ পয়েন্টে একমত হবো যেগুলো পরে কথা বলবো সেই আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আমরা আল্লাহ ব্যতীত কাহারো উপাসনা করি কোনো কিছুকে তাহার শরিক করি না তাই আপনি সমাধানের কথা বললেন আর আমি দেখিয়ে দিলাম কিভাবে সমাধানটা হবে যে একই কথা এসো তবে কথা আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধর্মের অনেক অনুসারী তারা তাদের ধর্মগ্রন্থের কথাগুলো জানে না এটাই হলো সমস্যা অনেক মুসলমান জানে না পবিত্র করোনার সৈহাদিসে কি বলে অনেক হিন্দু জানে না তাদের ধর্মগ্রন্থগুলো কি বলে অনেক খ্রিস্টান জানে না বাইবেলে কি কথা বলা আছে এখানে কাকে দোষ দেব অনুসারীদের তাই আমি বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন